إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك ب الفيل বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে ইসলামিক অভিনন্দন জানায় সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ও আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিদর্শন এই বিষয়ের ওপরে অনেক নবী এবং রসুলের বিভিন্ন কমের বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ সুবাহ যে প্রাকৃতিক দুর্যোগ নাজেল করেছিলেন আমাদের শেষ নবীকে যে কোরআন মাজিদের মধ্যে এমন একটা ঘটনা স্মরণ করে দেওয়া হচ্ছে এবং সেই ঘটনা এমন মর্মান্তিক ঘটনা এবং সেখানে আল্লাহ সুবাহান তালার যে নিদর্শন এত পরিষ্কারভাবে বিদ্যমান রয়েছে সেই সুরা যদি আমরা পড়ি তাহলে আমাদের মনের মধ্যে যেন প্র্যাকটিক্যাল আমরা সেই ঘটনা সচক্ষে অন্তরের মধ্যে থেকে আমরা ফিল করতে পারি যে এরকম একটা মারাত্মক ঘটনা ঘটেছিল যে মানুষকে কিভাবে আল্লাহ সুবাহ হালার কুদরতে শেষ করে দেওয়া হয়েছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল আমরা যে ঘটনাটা আলোচনা করছিলাম সেই ইয়ামান প্রদেশের বাদশাহ আবরাহার ব্যাপারে যে আবরাহা আল্লাহ সুবহান হ তালার সবচেয়েতে পছন্দনীয় ঘর এই পৃথিবীর মধ্যে যে বেতুল হারাম কাবা শরীফ যেখানে সারা পৃথিবীর মুসলমানেরা প্রতি বছরে এই হজের সময় সেই একটা ঐতিহাসিক আল্লাহ সুবাহনীয় সেই আবরাহা আব্রাহাদ ধ্বংস করে দেওয়ার জন্য তার সমস্ত সন্ধ্যদেরকে নিয়ে পথে রওনা দিয়েছিল যখন সে তায়েফের ময়দানে পৌঁছালো সেখানকার একজন সর্দার বা সম্ভ্রান্ত একজন ব্যক্তি বনু সাকিম সে আব্রাহার সাথে দেখা করে তাকে বুঝাতে চেয়েছিল যে কাবা শরীফ এখান থেকে একটু দূরে এখানে আমাদের যে মূর্তি বুধ পূজা গুলো আমরা করি সেটা যাতে সে ধ্বংস করে না দেয় ভুল বুঝে এই কারণ তাকে সাজেশন দেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়ার জন্য সেই বর্ণ সাকিম তার কাছে দেখা করেছিল এবং তার সাথে আবু রিগাল বলে একজন লোককে দিয়েছিল যে যাতে করে সে খুব ভালোভাবে সেখানে অর্থাৎ কাবা শরীফের কাছাকাছি পৌঁছে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী কিন্তু সেই আবু রিগাল আল মগাম্ম নামক একটা স্থানে সেই কাবা শরীফ থেকে তিন ক্রস তফসিলের মধ্যে এসছে যে দূরে সেই আবু রিগালের মৃত্যু ঘটেছিল সে মৃত্যু বরণ করেছিল সেই কাবা শরীফের কাছাকাছি পৌঁছে সেই আব্রাহার দল সেই মক্কাবাসীদের যে অ্যানিমাল অর্থাৎ গৃহপালিত পশুগুলোকে তারা লুটপাট করতে শুরু করেছিল এবং সেই লুটপাটের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামের যে দাদা আব্দুল মুতালিব তারও সেই দুশোটা উঁড় তারা সেইখান থেকে ছিনতাই করে নিয়ে চলে গিয়েছিল পরে যখন তারা জানতে পারল সেই মক্কার যে সর্দার বা কুরেশ বংশের যিনি দায়িত্ব রয়েছেন সেই রসুলের দাদা আব্দুল মুতালিব তখন সেই আব্রাহা বাদশাহ দূত পাঠিয়ে তাকে ডেকে পাঠালো আব্দুল মুতালিব তিনি সেই আব্রাহা বাদশাহ সাথে অর্থাৎ মক্কা থেকে যে একটু দূরে রয়েছে তার সাথে দেখা করার জন্য গেলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবদুল মুতালিবকে দেখে সেই আব্রাহা বাদশাহ জিজ্ঞেস করছে যে আপনার অভিমত কি আমরা যে কার্যের জন্য এসছি তার ব্যাপারে সেটার ব্যাপারে আপনার অভিমতটা কি আব্দুল মোতালিব সেই বাদশাহ আব্রাহাকে বলেছিলেন আমার যে দুশোটা উঁট নিয়ে আসা হয়েছে সেই দুশোটা উঁট ফেরত নেওয়ার জন্য আমি এখানে এসছি এই কথাটা শুনে এই সেন্টেন্স বা এই বাক্যটা শুনে আব্রাহা আশ্চর্য বোধ করল যে আমি এতগুলো সৈন্য সামন্ত নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছি কাবা শরীফকে শেষ করে দেওয়ার জন্য এসেছি আমি যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসছি সেই ব্যাপারে আপনি কিছু বললেন না সুপ্রিয় দর্শক মন্ডলী সেই আব্রাহাবাদ আশ্চর্য বোধ করল যে সেই লোকটা এমনই লোক আমি তো ভাবছিলাম খুবই সম্মানীয় ব্যক্তি এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে সে শুধু নিজের স্বার্থের কথাটাই বললো শুধু উটের কথাগুলো বললো সেই কাবা শরীফের ব্যাপারে সুপ্রিয় দর্শক মন্ডলী তখন আব্দুল আমি যেহেতু উটের মালিক সুতরাং সেই উটের মালিক আমি বলে আমি উঁটের দরখাস্ত করতে এসেছি আমাকে যেন উঠ ফেরত দিয়ে দেওয়া হয় আর যে কাবা শরীফকে আপনি ধ্বংস করার জন্য এসেছেন সেই কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ সুবানা रीफ के रक्षा कर उत्तर देवर जीतु उ मालिक सूतरा उसेबा शरीफ के ध्वस कररीफर मालिक से महान अल्लाह सुहाना हुआ तला আল্লাহ তালাই রক্ষা করবেন সেই কাবা শরীফকে এবার কিভাবে তিনি করবেন সেটা আল্লাহ ছিল দুশোটা উঠ নিয়ে চলে যাওয়া হয়েছিল সেই উঁটগুলোকে তাকে ফেরত দিয়ে দেওয়া হলো সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে যে ঘটনা ঘটলো আল্লাহ সুবাহ এইরকম একটা ঐতিহাসিক ঘটনা এবং তাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হলো যে যখন তার বাকি যে সৈন্য সামন আছে তারা যখনই সেই কাবা রিপের দিকে এগিয়ে গেল ধ্বংস করে দেওয়ার জন্য তখন আল্লাহ সুবাহ আকাশ থেকে এক ধরনের পাখি পাঠালেন দলে দলে পাখি এসে একটা ঠোঁটে এবং দুটো তাদের পায়ের নখ সেই নখে করে পাথর নিয়ে এসে তাদের উপরে বর্ষণ করতে শুরু করেছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবহানার যে নিদর্শন আল্লাহ সুবহানার যে ক্ষমতা এই যে ঘটনার মধ্যে আল্লাহ সুবানের মধ্যে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে সেই বাদশাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার যত শূন্য সম্বন্ধ ছিল এত ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল যে তারা ঠোঁটে এবং দুই পায়ে করে যে পাথর নিক্ষেপ করেছিল এবং সেই পাথরটা মোটরের দানার পরিমাণ সেই ছোট্ট ছোট্ট পাথর যেটা তফসিরের মধ্যে এসছে যে মাটির তৈরি এবং আগুনের সাহায্যে যেন পুরানো এরকম আকৃতির পাথর তাদের উপরে বর্ষণ করেছিল সুপ্রিয় দর্শক মন্ডলী যার উপরে সেই পাথর পড়তো সঙ্গে সঙ্গে সেই মাটির সাথে মিশে যেত এবং তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত সুপ্রিয় দর্শক এই এইরকম একটা করুণ পরিস্থিতি এবং আল্লাহ সুবাহার যে কুদরত এবং তার যে ক্ষমতা এবং সেই আব্দুল মোত্তালিব যে আল্লাহ সুবাহার কাছে দোয়া করেছিলেন ইয়ার রব্বুল আলমিন সেই কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক জায়গা সেই ইব্রাহিম আলহাত ধ্বংস করার জন্য ক্ষমতা তুলনায় অত্যন্ত নগণ্য ছোট ইয়ার আব্বুল সেই কাবা শরীফের দরজা ধরে কাবা শরীফের দেওয়াল ধরে আল্লাহ সুহান তালার কাছে দোয়া করেছিলেন মোনাজাত করেছিলেন ইয়ার আব্বুল সেই কাবা শরীফের মালিক তুমি ছাড়া আর কেউ এটাকে রক্ষা করতে পারে না সুপ্রিয় দর্শক মধ্যে তা সেই যে আব্রাহা বাদশাহ কিন্তু সঙ্গে সঙ্গে এসে মরে যায়নি মৃত্যু বরণ করেনি তার শরীর এত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল যে তার শরীরের কোষগুলো আছে সেই কোষ খসে খসে পড়তো এবং এইভাবে এই ভয়াবহ দুর্ঘটনা দেখে যখন সে রিটার্ন আবার এবং তার শরীরের যে পড়তে আরম্ভ করেছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ মসজিদের মধ্যে সুরা ফিল একশো নম্বর সুরা মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন আমাদেরকে সেই ঘটনার স্মরণ করিয়ে দিতে চাইছেন রসুল্লা সাল্লি ওসালাম যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন মানুষকে যখন আল্লাহর কথা বলতে আরম্ভ করলেন ইসলামের কথা বলতে আরম্ভ করলেন তখনও যে তারা সেই বুধ পূজা বা মূর্তি পূজায় লিপ্ত ছিল তাদেরকে সেই ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবানা এই সুরা ফিল ফিলের অর্থ হচ্ছে হাতি এই ফিল সুরা নাজেল করে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে তোমরা কিছুদিন আগেই দেখেছ যে সেই আব্রাহার বাদশাহ পুরোপুরি একটা खराब धारणा नहीं कौशल अवलम्बन कर आल्ला ध्वसें दर्शक मंडल शुरू सेलावत कर आल्ला मेसेज बात चाहिए एबारे तर्जमा कर ट्रांसलेन करो परिष्कार प्रथम आयाते ही सुराफी प्रभु अल्लाह सुबहन की व्यवहार कर তিনি কি তাদের চক্রান্তকে তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি আলাইহিম আবাবিল তিনি তাদের উপরে নাজিল করেছিলেন ঝাঁকে ঝাঁকে এবং সেই সমস্ত পাখি তাদের উপরে সেই পাথর বর্ষণ করছিল সেই কাঁকড়ের মতো পাথর বর্ষণ করছিল ফাজিমা আকুল এবং তাদেরকে একটা চিবাণো ভুসির মতো পরিণত করা দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী এই সুরার তফসিল বা ব্যাখ্যা যদি আমরা একটু দেখি তাহলে আল্লাহ সুফানহ কিভাবে সেই আবাবিল যে বলা হচ্ছে এবং প্রথমেই যে আল্লাহ সুফানহালা বলছেন যে তুমি কি দেখো যে তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই করুণ কাহিনী এই সামনে শেখ চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 सम्पर् की जान अनुष्ठान जो इमामी लेंदेन প্রতি শুক্রবার রাত দশটায় সকাল আহমতুল সম্মানীয় দর্শক মন্ডলী আবার আমরা ফিরে এলাম বিরতির পরে আলোচনা করছিলাম আব্রাহ বাদশার যে অত্যাচার বা জুলুম এবং তার যে একটা মনের বাসনা জেগেছিল যে সেই কাবা শরীফকে ধ্বংস করে দিয়ে নিজের দেশের তৈরি গির্জা বা চার্চে গিয়ে পৃথিবীর মানুষরা সেখানে একটা হজের মতো মানুষের গ্যাদারিং হবে এই যে ইচ্ছা কামনা বাসনা নিয়ে সেই কাবা শরীফকে ধ্বংস করতে এসছিল এবং তার যে পরিণতি কি হয়েছিল সেটা যে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ এই কোরআন মসজিদের মধ্যে ফিল।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 এই ফিল সুরা নাজেল করে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে তোমরা কিছুদিন আগেই দেখেছো যে সেই আব্রাহার বাদশাহ পুরোপুরি একটা খারাপ ধারণা নিয়ে যে একটা কৌশল অবলম্বন করেছিল সেই কৌশলকে আল্লাহ সুবাহ যে ধ্বংস করে দিয়েছিলেন সেটা সুরা ফিলের মাধ্যমে আমরা বুঝতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের সামনেই শুরুতেই সেই ফিল তেলাওয়াত করে শুনিয়েছি সেখানে আল্লাহ সুবাহ बा प्रभु से हाथीवाले कूप व्यवहार करुबहान्व रसुल्लाम के लक्ष्य कर देखो आलम तारा कई আলম ইয়েলকেই তাজলিল তিনি কি তাদের চক্রান্তকে তাদের কৌশল কে ব্যর্থ করে দেননি ওয়ারসালা আলাইহিম তয়াবিল তিনি তাদের উপরে নাজিল করেছিলেন ঝাঁকে ঝাঁকে দলে দলে সেই পাখি তার মিহিম এবং সেই সমস্ত পাখি তাদের উপরে সেই পাথর বর্ষণ করছিল সেই কাঁকড়ের মতো পাথর বর্ষণ করছিল এবং তাদেরকে একটা চিবানো পরিণত করা দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী এই সুরার তফসির বা ব্যাখ্যা যদি আমরা একটু দেখি তাহলে আল্লাহ সুফানহালা কিভাবে সেই আবাবিল যে বলা হচ্ছে এবং প্রথমেই যে আল্লাহ সুফানহ তালা বলছেন যে তুমি কি দেখোনি যে তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন অর্থাৎ তার যে অল্প কিছুদিন পূর্বে এই রকম একটা মহান অলৌকিক ঘটনা আল্লাহ পক্ষ থেকে ঘটেছিল। যেখানে আব্রাহা বাদশাহকে তার যে চক্রান্ত তার যে কৌশল করে কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল এবং তাদের যে চক্রন্তকে আল্লাহ সুবাহালা পুরোপুরি ধুলির সাথ করে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন সেই ঘটনাটাই আল্লাহ প্রথমে প্রতি বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ সুবাহার সাথে একটা ক্লোজ বা কাছাকাছি সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে আবার দেখা গেল তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে গিয়েছিল কিন্তু তাদের পূর্বের অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রসুল্লা সাল্লিম যে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তারপরেও যারা সেই কাজে লিপ্ত ছিল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন তুমি কি দেখনি যে হাতিওয়ালাদের সাথে আব্রাহার যে সৈন্য সমান্ত অতগুলো সৈন্য এসছিল তার সাথে সাথে যে হাতিও এসছিল এতগুলো যে হাতি নিয়ে তারা এসছিল বলে তাদেরকে হাতিওয়ালা বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ যে আল কেদাহ এবং তাদের জয় চক্রান্ত তাদের যে কৌশল সেটাকে আল্লাহ সুবাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন মিহিম এবং তাদের উপরে সেই যে পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং সেই পাথরের ফলে যেখানেই পাথর নিক্ষেপ যেখানে যার শরীরে পুরো শরীর ধুরিস হয়ে গিয়েছিল এবং গলিত অবস্থায় পচে গলে তারা সেখানে নিঃশেষ হয়ে গিয়েছিল এবং তারা পুরোপুরি সেই একটা ভুষার মতো খড়কুটোর মতো অবস্থায় পরিণত হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই যে ঘটনা আল্লাহ সুফানহ তালা কোরআন মজিদের মধ্যে আমাদের জানাতে চাইছেন কিভাবে আল্লাহ সুফানাহ আলা এই কাবা শরীফকে রক্ষা করলেন কাবা শরীফ এমনই একটা জায়গা সারা পৃথিবীর মধ্যে একটা মধ্যম পজিশনে রয়েছে আজকে সায়েন্স বা টেকনোলজি বা জিওলজিস্ট যারা ভূততত্ত্ববিদ তারাও এই পৃথিবীর ম্যাপ করে দেখেছে এবং প্রথমে যে পৃথিবীর ম্যাপ করা হয়েছিল আলিদুর এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি প্রমাণ করেছিলেন যে কাঁপাশরী পৃথিবীর মধ্যে জায়গায় আছে এবং সেই ওয়েস্টার্ন কান্ট্রির যারা তারাও এই পৃথিবীর আবিষ্কার করেছে যে মধ্যম জায়গায় আছে আল্লাহ যে অলৌকিক একটা নিদর্শন এই কাবাসরীফ পৃথিবীর মধ্যে মিডিল পর্যায়ে আছে এবং সারা পৃথিবীর মানুষ ওইখানে এসে একত্রিত হয় এক আল্লাহ সুবানহ তালাকে স্মরণ করার জন্য এই সেই কাঁবা শরীফের কাছে এসে হাজির হয় এবং তাকে ধ্বংস করার জন্য এই যে আব্রাহা বাদশাহ তার সৈন্য সমান্তকে নিয়ে গাবা শরীপে দৌড়ে এসেছিল ছুটে এসেছিল একটা কৌশল অবলম্বন করেছিল এই কৌশল আল্লাহ সুবাহালা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে তার যে চক্রান্ত সেই চক্রান্ত কিভাবে আল্লাহ সুবাহ বিভিন্ন দিক থেকে ঘেরে নেওয়ার চেষ্টা করে যাতে করে তাদেরকে পরাজিত করে আল্লাহ সুভান হাত তালা সেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন দিক থেকে এমন ভাবে পাঠিয়েছিলেন যে তারা সেই শহরের মধ্যে তারা অনেকেই ফিরে গিয়েছিল কিন্তু ইতিহাসে ঘটেছে এবং সেই আব্রাহ বাদশাহকে ধ্বংস যে করে দেওয়া হয়েছে এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব না যে আল্লাহ সুবাহ আমাদেরকেও বর্তমানে যে এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন এবং এর কারণে আমাদের চেষ্টা করব না সেই আল্লাহ সুবানহ তালার পথে ফিরে আসার আল্লাহ সুফানহ তালার সাথে সম্পর্ক গড়ে তোলার এবং আল্লাহ সুবাহ যে জিনিসটা পছন্দ করেন বা যেটা কোরআন এবং হাদিসের বিধান মোতাবেক আছে चक्रांत करुदे चेष्टा करेष्ट चेष्टा करते हैं संग्राम करते जिहद करते दर्शक मंडल अल्लाह सुबहानुरान मस्जिद मध्य इतिहास धारावाहिक भाव विभिन्न रसुलर जो घटना बर्णना कर प्रथमे सामने तेलावत कर आल्ला कुरान मस्जिद मध्य बुरारूम ত্রিশ নম্বর সুরা দেখচল্লিশ নম্বর হাতে যে জমিনে জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টির জন্য মানুষেরই কৃতকর্মের জন্যই এই সমস্ত বিপর্যয় হয়ে থাকে মানুষরা এর জন্য দায়ী সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুফানা তালা কোনো সময় চান না যে পৃথিবীর মানুষকে কষ্ট দিতে বা তাদেরকে তাদের জীবনে একটা অশান্তি জীবন ফিরে আসুক এটা আল্লাহ সুফানা হতলা কখনো চান না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে দেয় মানুষ যখন একটা নির্দিষ্ট লিমিট থেকে উপরে চলে যায় তখন মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ সুফানহালা এইরকম ভাবে বিভিন্ন রকমের এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করে থাকেন যাতে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের পানে ফিরে আসে সুপ্রিয় দর্শক মন্ডলী এই সমস্ত ইতিহাসগুলো তো এক একটা ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ আমাদের পৃথিবীতেও বিভিন্ন রকমের পদ্ধতিতে আল্লাহ সুভানাহ তালা এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন যেমন আমরা জানি বা পেপার পত্রিকায় রেডিও টেলিভিশনে আমরা কিছুদিন আগে এই যে খবর পেয়েছিলাম যে বার্ড ফ্লু অর্থাৎ বিশেষ করে যে আমাদের গৃহপালিত পশু বিশেষ করে মুরগিদের মধ্যে এই ইনফেকশাস একটা ডিজিজ যে হয়ে থাকে একটা জীবাণু বা ভাইরাস গঠিত একটা রোগ এবং আমাদের মানুষদের মধ্যে ও অনেক সময় এই ইনফেকশাস ডিজিজ অর্থাৎ একজন থেকে আরেকজনের কাছে যে রোগ চলে যায় ছোঁয়াচে রোগ যেগুলোকে বলা হয় বন্যা দিয়েও আল্লাহ সুবানহতালা মানুষকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে আল্লাহ সুহান এই যে বন্যার মাধ্যমে দুর্যোগ দেখা যায় যে ন্যাচারাল ক্যালামিটির মধ্যে পড়ে সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত অনেক রোগ জীবাণু তখন ছড়িয়ে পড়ে ডায়রিয়া কলেরা ম্যালেরিয়া টাইফয়েড এই সমস্ত জোর রোগগুলো আছে এই সমস্ত রোগগুলো তখন ছড়িয়ে পড়ে অনেক নিরীহ প্রাণ বা অনেক ছেলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই সমস্ত রোগের আক্রান্তে পড়ে মৃত্যুবরণ করে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আল্লাহ সুবাহ এটাও একটা পরীক্ষা মানুষের জন্য যে রোগ ব্যাধিগুলো আমাদের মধ্যে হয় এটাও একটা সেই ন্যাচারাল ক্যালামিটির মধ্যে বা প্রাকৃতিক পারে এবং তার জন্য না বা তার কারণও হয়তো অনেকেই এখনো সেই পুরোপুরি আবিষ্কার করতে পারেননি এমন অনেক ডিজিজ অনেক রোগ আছে এই পৃথিবীতে যে রোগের কারণ এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা चेस्टा करबो आल्ला प्राकृतिक दुर्योग से प्रकृतिक दुर्योग शिक्षा नवार नसीहत ग्रहण करब एल्ला दुआ करब आल्ला प्रकृतिक दुर्योग रक्षा करें जन आल्ला कुरानदी मोताबिक चलाफे करी तब प्रकृतिक दुर्योग इनशाला बेचेतेब्रेदावाना अनबीन असलम वरहमत अल्लाह वरक হালাল করেছেন সবার অধিকার সমান আল্লাহ সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে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 আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি